बांगलेशस टी बांगल्ए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 সালামু আলাইকুম আহমতুল সারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা বাংলা পিস টিভিতে ইসলামী আলোচনা দেখছেন শুনছেন এই আলোচনায় আমরা হালাল হারাম নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি এক পর্যায়ে সুদ যে হারাম সে কথা বলেছিলাম আজকে এমন কিছু ব্যবসা এমন কিছু আচরণের কথা বলবো যার মাধ্যমে মানুষ সুদ গ্রহণ করে থাকে সুদ খেয়ে থাকে এবং বিভিন্ন বাহান নাতে সুদ খেয়ে থাকে সুদের সকল প্রকার পথ ও দোয়ার বন্ধ করার জন্য ইসলাম বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন আহকাম দিয়েছে ছিদ্র বন্ধ করার জন্য যত রকমের ছল ছুতা বাহানা আছে সবকে নিষিদ্ধ করেছে কিন্তু কিছু মানুষ ফন্দি ও কৌশল অবলম্বন করে সুদ খেয়ে থাকে সেটাও ইসলাম নিষেধ করেছে শুধু তাই নয় বরং কোন প্রকারের হারামকে তার জন্য কোন প্রকার ফন্দি করে হালাল করতে ছলবাজি করাকেও হারাম করা হয়েছে কোন প্রকার ফন্দি করে কোন কৌশল করে আপনি কোনো হারাম জিনিসকে হালাল করবেন এবং খাবেন তাও নিষেধ করা হয়েছে আল্লাহ তালা ইহুদিদের উপর গরু ছাগলের চর্বিকে হারাম করেছিলেন কিন্তু তারা বৈধ করে খাওয়ার জন্য এক কৌশল অবলম্বন করল সেটা কি যে সকল চর্বিকে গলিয়ে তা বিক্রি করে তার মূল্য খেতে শুরু করলো এ কথা আপনারা জানেন এর কথাও জানেন যে তাদের জন্য শনিবারে মাছ শিকার করা হারাম করা হয়েছিল কিন্তু তারা করলো কি শনিবারে মাছ শিকার করতো না মাছকে আটকে রাখতো রবিবারে শিকার করতো ঘুরিয়ে নাক দেখানো তাই না উদ্দেশ্য যেটা সেটা সাধন হলো না পালন হলো না অথচ তারা ভাবলো কি যে আমরা হালাল খাচ্ছি ঘুরিয়ে নাক দেখানো এইভাবে ইহুদিরা করেছিল বলেই রাসুল উল্লাহ সাল আলী সাল্লাম বললেন কাতালাল্লাহ আল্লাহ ধ্বংস করুন তার টাকা খাই এটাকে বিক্রি করলাম টাকা পেলাম টাকা দিয়ে চাল কিনবো এটা তো হারাম না তাই না এইভাবে বাহানা করলো তারা ছল ছুতা বাহানা করে তারা চর্বি এক খেতেই লাগলো কালু এ হচ্ছে ছল চাতুরি আল্লাহনি কুদামা আর রাহেমাহুল্লা বলেন দিনের কোনো ব্যাপারে কোনো প্রকার ছল বাহানা বৈধ নয় আপনি চালাকি করবেন চালাকি চলবে না আপনার স্ত্রীর কাছে সাড়ে সাত ভরি স্বর্ণ আছে সেই স্বর্ণে জাকাত ফরজ হয়েছে তখন আপনার স্ত্রীকে বললেন তুমি এক কাজ করো আধ ভরি স্বর্ণ তোমার মেয়েকে দিয়ে দাও দিয়ে জাকাতের সময় পার হয়ে গেলে তারপরে আবার ফেরত নাও জাকাত লাগবে না তাই না এটা হচ্ছে ছল বাহানা তার মানে আপনি যে জাকাত দেবেন না তার জন্য একটা বাহানা যেমন আপনার নেশাব পরিমাণ টাকা হয়ে গেছে আপনাকে জাকাত দিতে হবে রমজানে আপনি দিলেন তো দিতে হবে তো এক কাজ করে আপনি তখন করলেন কি সেই টাকা থেকে এক কাঠা জমি কিনে নিলেন দিয়ে কম হয়ে গেল জাকাত লাগলো না তারপরে যখন জাকাতের সময় পার হয়ে গেল তারপর আবার আমি জমিটা বিক্রি করে দিলেন এইভাবে ফাঁকিবাজি আল্লাহর সঙ্গে ফাঁকিবাজি করে অনেক মানুষ চলতে চায় বা চলে এমন কিন্তু জায়জ না এমনি কোদামা বলছেন দিনের কোনো ব্যাপারে। কোন প্রকার ছল বাহানা বৈধ নয় অতঃপর তিনি বাহানার সঙ্গ করে বললেন বাহানা হলো বাধ্যত বৈধ চুক্তি বা লেনদেন করা অথচ উদ্দেশ্য থাকে এর পশ্চাতে চাতুরি ও প্রতারণার সাথে অবৈধ চুক্তি বা লেনদেন করা অথবা হারামকে হালাল করা অথবা ওয়াজেবচ্যুত করা অথবা কোনো হক রদ করা মনে মনে কিন্তু আপনার ফোন আলাদা কিন্তু বাধ্য আপনি দেখাচ্ছেন বৈধ কিন্তু ভিতরে আপনার নিয়ত কি আছে যে আমি হারাম খাবো বা হারাম করব। যেমন উদাহরণস্বরূপ সুদ খাওয়ার বহু ধরনেরই বাহানা ও পথ রয়েছে যা গণনা করা সম্ভব নয় প্রত্যেক যুগেই সুৎখর লোকেরা সুদ খাওয়ার নিত্য নতুন পথ ও পদ্ধতি আবিষ্কার করেছে এবং তার মাধ্যমে আল্লাহ তালা এবং তার শরীয়তকে ধোকা দিতে খুবই প্রয়াস পেয়েছে এই ধরনের কিছু পথ পদ্ধতির কথা যদি আমরা জানি আমাদের উদাহরণ যদি আমরা পেশ করি তাহলে বুঝতে পারবো যে কোন ধরনের মানুষ এগুলো কিন্তু নমুনা সমাজে ভিতরে ভিতরে তলায় তলায় অনেক রকম পদ্ধতি আছে তাই না আপনারা জানেন যারা পাড়াগ্রামের মানুষ পাড়াগ্রামের ছেলে তারা জানেন ভাদ্র মাসে বড় অভাব তাহলে তাই না ভাদ্র মাসে খুবই অভাব চলে গরিবদের বড় অভাব আসে তারা বড়ো লোকদের ঘরে ঋণ করতে যায় ধার করতে যায় তখন তারা বিভিন্ন রকম সুদি কারবারের সম্মুখীন হয় মানে ভাদ্র মাসে ধান দেবো তারপরে পৌষ মাসে গম নেবো তার মানে ভাদ্র মাসে যদি এক কেজি চাল দেয় আর গরিব মানুষ শোধ করবে কখন পৌষ মাসে তাই না পৌষ মাসে ক কেজি চাল পাবে এক কেজি পাবে তো না তার বেশি পাবে ভাদ্র মাসের চালের দাম মনে করুন ত্রিশ টাকা আর পৌষ মাসে কমে হয়ে যায় বিশ টাকা হয় না হয় না তো এখন যদি আপনি কোনো গরিব মানুষকে ভাদ্র মাসে এক কেজি চাল ধার দেন তো পৌষ আপনি ক পাবেন কেজি এক কেজি বেশি নিতে পারবেন এক কেজির বেশি নিতে পারবেন না আর যদি আপনি এক কেজি নেন তো তখন দিলেন আপনি 3০ টাকা পেলেন কত বিশ টাকা এরকম কেউ করবে বুঝতে পারছেন ব্যাপারটা কিন্তু যদি চাল বেশি নেয় তাহলে তা সুদ খাওয়া হবে এই চালবাজি করে চাল দিয়ে চালবাজি করে অনেক মানুষ বলে যে আমি এক কেজি চাল দিচ্ছি গমের সময় তোমাকে দু কেজি গম দিতে হবে এটা তো সুদ হবে না তাই না ওরা মনে করে সুদ হবে না কিন্তু আসলে ওই যে ফাঁকি দিতে গিয়ে ফাঁকে পড়ে যায় উদাহরণস্বরূপ আরও বলছি শরীয়তে একটা প্রচলিত ব্যবসার নাম আছে বাই এ ইনা বাই এ ইনা ইনা ব্যবসা ইনা ব্যবসাটা কি এই ব্যবসার পদ্ধতি এই যে এক ব্যক্তি কোনো জিনিস নির্দিষ্ট মেয়াদ দিয়ে ধারে বিক্রয় করে অতপর সেই জিনিসকে নগদে তার থেকে কম দামে ক্রয় করে বুঝতে পারলেন যেমন এক ব্যক্তি টাকার দরকার কোথাও ঋণ পেল না তারপরে এক গাড়ি ডিলারের কাছে গেল। দিয়ে বলল যে আমি গাড়ি কিনতে চাই ডিলারের নিকট থেকে ধারে পঞ্চাশ হাজার টাকায় একটি গাড়ি কিনলো ৫০ হাজার গাড়ি পাওয়া যায় পুরনো গাড়ি মনে করুন পঞ্চাশ হাজার টাকায় একটা গাড়ি কিনল অতঃপর সেই গাড়িকে ওই ডিলারের কাছেই নগদ চল্লিশ হাজার টাকায় বিক্রি করলো দিয়ে ধারে কিনলো নগদ চল্লিশ হাজার টাকায় বিক্রি করলো তারপরে তাকে কিস্তিতে শোধ বলে চলে এলো আমার পকেটে টাকা নাই আমার টাকার দরকার আসলে কি গাড়ির দরকার না টাকার দরকার আপনার কাছে গাড়ি আছে গিয়ে বললো ভাই আমাকে গাড়ি বিক্রি করো ধারে দিয়ে পঞ্চাশ হাজার টাকা বিক্রি করলেন তারপরে গাড়িটা নিয়ে আমি আবার আপনাকে ঘুরিয়ে বললাম চল্লিশ হাজার টাকায় গাড়িটা কিনলেন আমি আপনাকে এক বছরের ভিতরে টাকাটা শোধ করে দেবো আমার কাছে নগদ টাকা চল্লিশ হাজার এই পদ্ধতিতে আমি চল্লিশ হাজার টাকা পেলাম কিন্তু থেকে টাকা কি এই যে ঋণের কিস্তিতে নামার জন্য ডিলারের পকেটে ঢুকে গেল একে বলছে বাই এ ই না বাই এ ই না শুধুমাত্র গাড়িটা মাঝখানে ঢুকেছে কিন্তু আসলে চল্লিশ হাজারের বিনিময়ে পঞ্চাশ হাজারের ব্যবসা এটা সুদনা সুদ না এটা এক প্রকার সুদ কিন্তু বাহানা করে লোকে খায় বা খাচ্ছে এটা কোনো মতেই না যেমন আল্লামা ইবিন তাইমিয়া এবং অন্যান্য ওলামারা বলেছেন আবদুল্লাহ বিন আব্বাস রাজা আনহুকে ফতোয়া জিজ্ঞাসা করা হলো এক ব্যক্তির নির্দিষ্ট মেয়াদ দিয়ে হারিরা হাড়িরা একরকম খাদ্য আটা ও দুধ দিয়ে প্রস্তুত করা হয় তো হারিরা ধারে বিক্রয় করলো অতঃপর সে তা অপেক্ষাকৃত কম দামে খরিদ করে নিল এরূপ ক্রয় বিক্রয় কি জায়েজ উত্তরে তিনি বললেন সে তো দীর্হামকে দীর্হামের বিনিময়ে বিক্রি করলো হাড়িরা কেবল উভয়ের মাঝে এসে গেল তার মানে উদ্দেশ্য হারিরা নয় যেমন গাড়ি উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য কি টাকা মাঝখানে গাড়ির উল্লেখটা এসেছে এটা বাহানা এটা হচ্ছে ছল চাতুরি যাতে করে লোকে মনে করে যে এটা আমি সুদ দেওয়া দেওয়া করছি না আমার আসলে ব্যবসা করেই খাচ্ছি কিন্তু ব্যবসার এটা হচ্ছে এমন ব্যবসা যায় আর এই অভিমতি অধিকাংশ ওলামা ইমাম আবু হানিফা মালিক আহমদ প্রমুখ সবারই মত যে এরকম ব্যবসা না আর হাদিসে আছে মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন আরছেন এখানে চাষ আবাদ কে ছোট করা হয়েছে চাষ আবাদে মত্ত থাকলে মানুষ তত উন্নতি করতে পারে না যত উন্নতি ব্যবসা যে করতে পারে আর তাছাড়া এখানে উদ্দেশ্য তাই না চাষাবাদ করো চাষাবাদ নিষেধ না ছাড়া মানুষ খেতে পারবে না চাকরি করলে ব্যবসা করলে খাবে কি চাষ করলে এখানে চাষ করার নিষেধ না কি নিষেধ সেটা বলছে আর ফল ফসল নিয়েছে আবার কি ওয়া তারাক তুমুল জেহাদ উদ্দেশ্যটা কি জেহাদ বর্জন করো আল্লাহ রাস্তায় জিহাদে না যাও খালি চাষ করে খাও ব্যবসায় থাকো মগ্ন আর জিহাদ বর্জন করো তাহলে সাল্লা আলাইকুম আল্লাহ তোমাদের উপরে লাঞ্ছনা প্রেরণ করবেন লাঞ্ছনা আধিপত্য দেবেন তোমাদের উপরে বসে যাবে সে মাছ করবেন না যতক্ষণ না তোমরা নিজেদের দিনে ফিরে এসেছো। দিনের একটা অংশ হলো জিহাদ দিনে যতক্ষণ না ফিরে এসেছ ততক্ষণ তোমাদের মাঝে আল্লাহ তারা লাঞ্ছনা বহাল রাখবেন এখানে উদ্দেশ্য হলো যে ইনা ব্যবসা করবে আর চাষবাস নিয়েই মত্ত থাকবে জেহাদ বর্জন করবে তার মানে এখানে কি হলো ইনা ব্যবসাকে নিন্দা করা হয়েছে বুঝতে পেরেছেন আর জেহাদ ছেড়ে চাষবাস নিয়ে মত্ত থাকাকে নিন্দা জানা হয়েছে যাই হোক কথা হলো কি যে ইনা ব্যবসা হলো হারাম ব্যবসা এটা একটা সুদী কারবার যদি এইরকম লেনদেন করে সামান্য মাঝখানে একটা জিনিসের নাম নিয়ে ব্যবসা করে কিন্তু আসলে টাকার বিনিময়ে টাকা উদ্দেশ্য হয় তাহলে এটা হলো হারাম এটা হচ্ছে বাই এ ইনা একটা ব্যবসা আছে অথবা তা অল্প দরে অন্যের নিকট বিক্রি করে তার মূল্য ব্যবহার করাকে কে মাসালাই তাওয়ারুক বলা হয় উদাহরণ এক ব্যক্তির অর্থের প্রয়োজন হলে ঋণ করার চেষ্টা সত্ত্বেও সে ঋণ পেল না ঋণ না পেয়ে সে কোনো গাড়ির দোকানে গেল। সেখানে পঞ্চাশ হাজার টাকা দামের গাড়ি ষাট হাজার টাকায় ধারে কিনলো তারপর চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকায় অন্য ব্যক্তিকে নগদ বিক্রয় করে সে পয়সা কাজে লাগালো এটা আগেটা ছিল কি ওই ব্যক্তির কাছেই কিন্তু এটা হলো কি গাড়ির ডিলার কাছ থেকে আমি ষাট হাজার টাকায় কিনলাম দিয়ে সঙ্গে সঙ্গে অন্য ব্যক্তিকে আমি চল্লিশ বা পঞ্চাশ হাজারে বিক্রি করলাম নোকসান করে তাই না এটাকে বলছে তাওয়ার রুখ ব্যবসা এই ব্যবসা যায় না যায় বহু ওলামার নিকট উক্ত প্রকার ব্যবসা লেনদেন সুদের পর্যায়ে ভুক্ত এটাও সুদ উমার ইবনে আবদুল আজিজ বলেন তাওয়ারুখ হল সুদের ভাই বর্তমান বিশ্বের সত্যানুসন্ধানী ওলামাগড়ের নিকট তাওয়াররুক ব্যবসা কিন্তু বৈধ তবে তাতে কিছু শর্ত আছে এরকম ব্যবসা যেটা বললাম তা বৈধ কিন্তু শর্ত ভিত্তিক সেই শর্তগুলো কি কি মনে রাখতে হবে নম্বর এক ওই ব্যক্তি ঋণ করার চেষ্টা সত্ত্বেও সত্যিই কোথাও ঋণ না পায় বিনা সুদের ঋণ কোথাও পেলো না কোনো কেউ বেঁচে ঋণ দেয় না বিনা পায় না নম্বর দুই সে যদি সত্য সত্যই টাকা বা ওই জিনিসের অভাবই হয় সে যদি সত্য সত্যই অভাবই হয় তাহলে তার জন্য বৈধ নম্বর তিন শর্ত যে জিনিস বিক্রয় হচ্ছে তা যেন বিক্রেতার নিকটে থাকা অবস্থায় বিক্রয় হয় যে জিনিসটা আপনি কিনছেন যার কাছ থেকে তার কাছে যে যেন জিনিসটা থাকে এ নয় যে সে আবার অন্যজনের কাছ থেকে বিক্রি করছে কেবল তার কাছে ওই আরকে সাক্ষী সবুত বাকি মাল তার কাছে নেই মাল অন্য ডিলারের কাছে আছে এমন যেন না হয় এই শর্তে বলছে যে তাওয়ার রোগ জায়জ এরকম ব্যবসা জায়জ প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আপনাদের কাছে এসে বলবো ইনশাল্লাহ সাথে থাকুন কাছে থাকুন হলে সহায়ক শ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুল আন শিরোনামে बुजवार जी की विषय ज्ञान रखा जरूरी জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামি আদর্শ আজ রাত সাড়ে আটটায় সকাল সাতটায় বাংলাদেশে ডায়ালগ ডায়াল ডিসকশন ডিসকশন ডিবেট Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhoon, Shammukh Shammore, Prati Riosh Potibar, Ratno Taye, Aap Puno Shamprachar, Shakal Chhandosh Taye, Bangladeshe, Peace TV, Bangladeshe. Nubiji Muhammad Sallallahu Alaihi Wasallamir, Mouni Muqtar. Shuhayb bin Sinan al-Rumid anhu balin.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 একশো আটত্রিশ দর্শক মন্ডলী যে কথা বলছিলাম তাওয়ারুখ ব্যবসা এই ব্যবসা বৈধ না অবৈধ এখন বহু উলমান নিকট উক্ত প্রকার ব্যবসা লেনদেন সুদের পর্যায়ে ভুক্ত এটাও সুদ উমার ইবনে আব্দুল আজিজ বলেন তাওয়ারুখ হলো সুদের ভাই বর্তমান বিশ্বের সত্যানুসন্ধানী ওলামাগড়ের নিকট তাওয়ারুগ ব্যবসা কিন্তু বৈধ তবে তাতে কিছু শর্ত আছে রকম ব্যবসা যেটা বললাম তা বৈধ কিন্তু শর্ত ভিত্তিক সেই শর্তগুলো কি কি মনে রাখতে হবে নম্বর এক ওই ব্যক্তি ঋণ করার চেষ্টা সত্ত্বেও সত্যিই কোথাও ঋণ না পায় বিনা সুদের ঋণ কোথাও পেলো না কোনো কেউ বেছে ঋণ দেয় না বিনা সুদের ঋণ পায় না নম্বর দুই সে যদি সত্য সত্যই টাকা বা ওই জিনিসের অভাবই হয়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 যায়জ বাকি থাকলো অন্য রকম যেমন আপনার কাছে মাল আছে আপনি ভাড়ে এক দর আর নগদ এক দর এটা যায়জ না না যায়জ আপনার কাছে বা দোকান আছে মনে করুন নটকনের দোকান বা ওটাকে কি বলে যেখানে তেল লবণ চিনি বিক্রি করেন আপনি বললেন যে তেল সরিষার তেল যদি আপনি নগদ টাকা দেন তো ঠিক আছে একশো টাকা কেজি একশো টাকা দিয়ে পেয়ে যাবে আর যদি বলেন বেতন পেলে দেবো এক মাস পরে তাহলে একশো টাকা লাগবে রে যায়জ না যায়জ নগদ দর এক ধারের দর এক ওলা মারা বলছেন এটা হারাম নয় কারণ ব্যবসার চুক্তি আপনি রাজি হয়ে নিচ্ছে। নগদ দেন পয়সা দেন আর ধারে দিলে আমি দাম বেশি নেবো এখানে পয়সার বিনিময়ে পয়সা না মালের বিনিময়ে পয়সা আমি টাকা দিয়ে তো টাকা নিচ্ছি না আমি কি দিচ্ছি আমি জিনিস দিচ্ছি এবং বলছি যদি আপনি পরে দেন তাহলে দাম হচ্ছে এত তাহলে সেটা সমস্যা নয় এটা হচ্ছে জায়েজ অত এই এক রকম করে দিলে হবে না এমন এক ব্যবসা যে ব্যবসায় দুই ব্যবসায়ীর মাঝে তৃতীয় ব্যক্তি মধ্যস্থতা করে কি কিরকম ঋণদাতা ও ঋণ নির্দিষ্ট টাকার কোন সুদী কারবারে চুক্তিবদ্ধ হয় অতঃঃ বাজারে কোনো দোকানদারের নিকট এসে চুক্তি পরিমাণ টাকার পণ্য ঋণদাতা খরিদ করে নেয় অতঃপর সে ঋণ গ্রহিতার নিকট উক্ত কারবারের মধ্যস্থতা করে ঋণদাতা তার হিসেবে কি সুদ খাবো কিন্তু সরাসরি টাকা দিলে সুদ খাওয়া হয় এই বাহানা করে বলে এক কাজ করো তুমি অমক দোকানে যাও সেখান থেকে এত টাকার মাল নিয়ে নাও ঠিক আছে সেই মাল নিয়ে তারপরে আবার ওই মালকে যে দেবে তার কাছে গিয়ে বিক্রি করে দিল সে আবার ঘুরিয়ে বিক্রি করলো আসলে কি টাকার বিনিময়ে টাকা মাঝখানে দোকানদার কি হয়ে গেল ওই মালের বিনিময়ে মধ্যস্থতা করলো আর আসলে তারা টাকার বিনিময়ে টাকাই সুদস্বরূপ লেনদেন করলো দেখেন বাহানা এগুলো হচ্ছে বাহানা এগুলো লোককে দেখাবার জন্য যে আমরা আসলে না আমি তো টাকা দিই আমি তো মাল দিয়েছি আমি অমক দোকানে মাল দিয়েছি আমি ওখানে টাকা শোধ করে দেবো কিন্তু আসলে মালটা নিয়ে আবার কম দামে ঘুরিয়ে বিক্রি করলেন তাকে তো এটা সেই শেষকালে নিঃসন্দেহে হারাম এরকম করা মাঝখান থেকে একজন মধ্যস্থ করে সুদ খাবেন এটা হারাম ঋণ পরিশোধ করার নির্দিষ্ট সময়সীমা পার হলে ঋণকে ব্যবসায় পরিণত করা কেমন তাই রূপ যে ঋণ পরিশোধ করার নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হলো এবং ঋণ তা পরিশোধ করতে না পারলে ঋণদাতা অধিক অর্থ নিয়ে ওই ঋণকে অন্য কারবারে পরিণত সে টাকা দিতে পারলে না তো অন্য একটা ব্যবসায় পরিণত করলো যেমন জাহেলি যুগে ছিল তুমি টাকা দিতে না পারো তাহলে সুদ দাও এইভাবে ঋণকে ব্যবসায় পরিণত করা এটাও ইসলামে হালাল নয় এভাবেই কারো জিনিস বন্ধক রেখে ঋণ নিয়ে ওই জিনিস ব্যবহার করা বৈধ নয় এ ব্যাপারে আমরা একটা বৈঠকেই আলোচনা করেছিলাম যে মানুষ অনেক সময়ে সুদ খায় একটু বাহানা করে তো বাহানার মধ্যে এটাও একটা যে যে জিনিস বন্ধক রেখেছেন সেই জিনিসটা ব্যবহার করা ব্যবহার করলে কি করা হয় সুদ খাওয়া হয় জমি বন্ধক নিয়ে আপনি তার ফসল খেয়ে যাবেন বাগান বন্ধক নিয়ে তার ফল খেয়ে যাবেন এগুলো জায়েজ নয় সে কথা আগেও আপনারা শুনেছেন আর ঋণ দেওয়ার পর ঋণ কাছ থেকে কোনো প্রকার উপকার নেওয়া হচ্ছে সুদ খাওয়ার পর্যায়েভুক্ত ঋণ গ্রহীতা যদি আপনার কোনো প্রকার উপকার করে যে উপকার ঋণ দেওয়ার আগে করতো না কিন্তু যখনই আপনি ঋণ দিয়েছেন তখন সে আপনার উপকার করতে লাগলো আর আপনি সেই উপকার খুব আরামসে নিতে লাগলেন এমন কি বলা হয়েছে যে ঋণ দেওয়ার পর যদি ঋণ গ্রহীতা তোমাকে এক বোঝা ঘাস দেয় সেই ঘাসও গ্রহণ করো না কারণ তা সুদ ঋণ দিয়েছেন ঋণ দেওয়ার পরে সে আপনাকে তার নিজের গাড়িতে চড়ালো যা আসুন আসুন গাড়িতে চলুন আগে কিন্তু এরকম আসুন আসুন করতে না কিন্তু ঋণ দেওয়ার পরে সে গাড়িতে চড়ালো আর তার ফলে আপনি তার গাড়িতে চললেন আসলে আপনার কি হলো সুদ খাওয়া হলো এইভাবে নানা হিলা বাহানা আছে যে বাহানার মাধ্যমে বাজারে চলছে সুদি কারবার এবং মানুষ এক এক ধরনের সুদ খেয়ে যাচ্ছে তাতে কোনো পরোহ করছে না হালাল হারামে কোনো তামিজ না করে সুদি কারবার বেড়ে চলেছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আমার প্রশ্ন হচ্ছে যে বাড়ি কেনার ব্যাপারে কিস্তিতে বাড়ি কেনার বেচা যে হয় যে হয়তো আমি কোনো বাড়ি নেব আমার কাছে পয়সা নাই নগদ পয়সা নাই তো সেখানে পাঁচ বছরে দশ বছরে কিস্তিতে যে বাড়ি নেওয়া হয় সেটা কি ওটা সুদের মধ্যে কি হবে কিস্তিতে কেনা জায়জ যেটা প্রশ্ন সেটা হলো নগদ কিনলে পরে পাঁচ লাখ টাকা কিনলে লাখ লাখ টাকা তো যদি আপনি কিস্তিতে রাজি হন এবং পাঁচ লাখ টাকা জিনিসকে সাত লাখ টাকায় কিনেন তো এটা খারাপ নয় এটা আপনি চুক্তিতে রাজি হয়েছেন এটা তো পয়সার বিনিময়ে পয়সা নয় এটা আপনি মালের বিনিময়ে বাড়ির বিনিময়ে পয়সা দেবেন কম বেশি সেটা আপনার দেওয়ার ব্যাপার मान गान बजाना चालाना चायर दोकने की ढुके चा खा जाए हराम जगह जिन बिक्रीखंड क्या কিন্তু দোকান হিসাবে আলাদা জিনিস আর মেলা হচ্ছে আলাদা জিনিস যে দোকানগুলো বসেছে সেটা ওই শিরিককে কেন্দ্র করে বসেছে আর যে দোকানগুলো বসেছে সেটা আসলে কোনো হারাম জিনিস বা শিরিক জিনিসকে কেন্দ্র করে বসেনি। তবে সে খদ্দের আকর্ষণ করার জন্য টিভি লাগিয়ে রেখেছে আর টিভিতে হালালও আসে হারামও আসে বুঝতে পাচ্ছেন তো এই দুটোকে এক করে ফেলবেন না দুটো এক জিনিস না বললাম যে আপনি হয়তো কোনো মিষ্টির দোকানে গেলেন সাধারণত ময়রারা অমুসলিম হয় তাই না আর তারা তাদের দোকানে দোকানে কি রাখে নিজেদের মাবুদের বাতিল মাবুদের ছবি টাঙ্গিয়ে রাখে বা মূর্তি টাঙ্গিয়ে রাখে তো সেখানে মূর্তি আছে বলে আপনি সেই দোকান থেকে জিনিস কেনা হারাম তা না বুঝতে পারছেন পার্থক্যটা বুঝেন এটা হচ্ছে যে এই মূর্তি উপলক্ষে দোকানগুলো বা মেলাটাই প্রতিষ্ঠা হয়েছে আর সেখান থেকে আপনি কিনবেন সেটা তাদের সিরকে সহযোগিতা হবে আর এটা দোকানটা আপনার সির্কের জন্য না ও ওদের বিশ্বাসগতভাবে তারা নিজেদের মূর্তি স্থাপন করে রেখেছে আপনার কেনাবাজার সাথে তার কোনো সাথ নেই অতএব আপনি সেই দোকান থেকে আপনি মাল কিনতে পারেন যে দোকানে টিভি লাগানো আছে সে আপনার দেখছে যে দেখছে দেখছে কিন্তু আপনি মাল কিনছেন এটা সমস্যা নেই সমস্যা আছে ওখানে যেখানে এক শির্ক বা বিদাতকে কেন্দ্র করে মেলা গড়ে উঠেছে সেখানে কোনো প্রকার সহযোগিতা আপনি করবেন না বুঝতে পাচ্ছেন দুটো পার্থক্য হল আল্লা তালকে তোফিক দেন ওসিলব মহমদলা আজমাইন আসসালামক রহমাত ববরক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 पवित्र विशुद्ध जीवन जापन करना साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी मारेज और डेवोर्सिंग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 it's your choice join dr zankin naik dekhun ardhangini natik